السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من الله فلا مضل له. ومن يغذل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرايا منيرا أما بعد فإن أصدقى الهديث كتاب الله وغير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله يجعل لكم فرقانا يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله هو الذلجل العظيم اقول سبحانه واتقوا الله ويعلمكم الله يقول سبحانه وتعالى ومن يتق الله يجعل له مخرجان ويرزقه من حيث لا يحتسب عن أبيه راية رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم في حديث اتق المحارم فكن أعبد الناس আখাদ ইমাম আহমদিনী মাদ্রাসা কর্তৃকে আয়োজিত আজকের এই অত্যন্ত সুন্দরতম ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি অত মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ইসলামিক স্কলার পদিরাজ শেখ ডক্টর ইমাম হুসেন হাকুল্লাহ কোতায় আজকে এই আয়োজনের পর মাদ্রাসার দায়িত্বশীল গভীগণ শিক্ষক মণ্ডলী সম্মানিত উপস্থিত তিনি বায়ু সুদী মণ্ডলী সম্মানিত উপস্থিতি শুরুতে আল্লাহবুল আলমিনের অসংখ্য শুকর বজা হচ্ছি যে আল্লাহ সব তালা আবার অনেকদিন পর মেহরবাড়ি করে আমাদেরকে আপনাদের সামনে অন্তপক্ষে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ আকুল আলমিনের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত আমি খুবই অসুস্থ আমার আল্লাহ সুবাহান তালা সবচেয়ে বড় মেয়ে বাড়ি যে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি ফেরির সুন্দর আজকের অনুষ্ঠানে অন্তপক্ষে আলেমদের সাথে উপস্থিত হতে পেরেছি এই আমি আল্লাহ তালা শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু আমার বাড়ি ফেরিতে এজন্য হয়তো আমাকে দাবাত দেয়া হয়েছে কিন্তু আলেমদের এই উপস্থিতিতে মূলত যারা আলেম রয়েছেন সত্যিকার আলেম যারা আলেম হিসেবে পরিচিত আছেন তারা ইনশাআল্লাহ আসবেন আপনারা জানেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমি শুধুমাত্র আলেমদেরকে ভালোবাসি এই জন্যই যেহেতু আলেমদেরকে ভালোবাসি এই কারণেই আলেমদের সাথে মাঝে মধ্যে উঠা বসা হয় আর কিছুই না এবং শাহি রহমতুল্লাহ তার দিবার হোধে তিনি বলেন যে আমি সৎ কর্মশীলদেরকে যারা ভালো কাজ করে আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহর সাথে যাদের সম্পর্ক রয়েছে ওই সৎ কর্মশীলদেরকে আমি ভালোবাসি এই জন্য যে হয়তো তাদের সাথে চলাফেরার কারণে কিছু সুপারিশ পেতে পারি কিছু কল্যাণ পেতে পারি কিছু উপকারে আসতে পারি এই জন্য মূলত তাদেরকে আমি ভালোবাসি এটা আমারও কথা শুধুমাত্র আলেমদেরকে সক্র মসিদদেরকে ভালোবাসি বলেই আলেমদের সাথে চলাফেরা করি অন্যথায় আসলে আলেমদের যে মর্যাদা আলেমদের যে পর্যায়ে সেই পর্যায়ে আমরা কিছুই যাই না এরপরে তিনি বলতেছেন আর আমি সেই ব্যক্তিকে অপছন্দ করি সেই ব্যক্তিকে আমি ঘৃণা করি মান্তিজার তুগুল মা যার ব্যবসা হচ্ছে বা গুনার কাজ যে গুনার কাজকে অপরাধের কাজকে আল্লাহকে নিজের ব্যবসায় পরিণত করেছে আমি তাকে যদিও মানে ব্যবসায় সামগ্রিক দিক থেকে কাজের দিক থেকে আমলের দিক থেকে তার থেকে আমি অনেক বেশি উপরে নই তার থেকে অনেক বেশি ভালো নই কিন্তু তারপরও আমি নিজেকে অন্ততপক্ষে এতটুকু পরহেজ করি এতটুকু বিরত রাখি যাতে করে আল্লাহ আব্বুল আলমিনের নাফর মালিক আমার ব্যবসায়ী হিসেবে গ্রহণ না করি তাই ইমাম শাহির রহমদুল্লাহ কথাটা মনে করল শুরুতেই আপনাদেরকে বলে দিলাম এটা ইমাম শাহির রহমদুল্লাহ যখন বললেন এটাকে কমেন্ট করেছেন ইমাম আহমদ আহমুর রহমতুল্লাহ আপনারা জানেন ইমাম শাহির রহমতুল্লাহ সমপর্যায়ের ছিলেন মাঝে মধ্যে ইমাম আহমদিনাম রহমতুল্লাহ তার বাসায় যেতেন আবার মাঝে মধ্যে ইমাম সফি রহমতুল্লাহ বক্তব্য দিয়েছ তুমি সৎ কর্মসীদেরকে ভালোবাসো সৎ কর্মসীলদেরকে ভালোবাসাও শুধু তাই নয় তুমিও সৎকর্মসিলের একজন আমরা স্বীকার করে নিচ্ছি যে তুমি সৎ মধ্যে একজন ফলে আল্লাহ হকবুর আলমিনের আনুগত্য মূলত তোমার কাজের মাধ্যমে মানুষ করতে পারতেছে তোমার দিক নির্দেশনার মাধ্যমে মানুষগুলো আল্লাহ হকবুল আলমিনের আনুগত্য লাভ করতে পেরেছে এই আমার বন্ধুগণ আলেমদের মর্যাদার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকে একটি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করবো খুব অল্প সময়ের মধ্যে সময় যেহেতু অনেক আলেম রয়েছে তিনি দীর্ঘ তারা ইনশাল্লাহ তারা দীর্ঘ আলোচনা করবেন সেটি হচ্ছে হৃদায়ত বিভ্রান্তির বেড়া যালে দাওয়াতিল আল্লাহ এবং আমাদের ম্যান এই বিষয়টি নিয়ে দাঁড়াই বলতে পারবো আমি বসে বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এক জায়গায় অসুবিধা হ্যাঁ তারপরে আমাদের আলোচনাগুলো হয় বসে বসে কিন্তু লোকের আলোচনা খোঁজ বা হয় কি বসে না দাঁড়িয়ে বুঝতে পেরেছেন দুইটার মধ্যে পার্থক্য রয়েছে আমাদের গোলামাই আলোচক ও বুঝতে সবাইকে দেখতে পাই সুন্দর হয় এখন পিছন থেকে দেখতে পারে এই জন্য চেঞ্জ হয়েছে আপনাদের কাছে আমরা এই দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে একটু বিরক্ত করা হয়েছে আমি বলছিলাম যে সেটা হলো এই যে আমরা হৃদায়ত বিভ্রান্তির বেড়া যাবে দাবাতিলাল্লাহ এবং আমাদের ম্যান হাইজ এই বিষয়টি নিয়ে কয়েকটি কথা আজকে আলোচনায় শেয়ার করবো অনেক দীর্ঘ আলোচনা করব না আমার বন্ধুগণ আমি হেদায়ত এবং বিভ্রান্তি দুটি শব্দ এখানে ব্যবহার করেছি আপনারা জানেন হেদায়ত আরবি শব্দ এর অর্থ কোরআনকারী মধ্যে এর প্রায় পাঁচটি অর্থ ব্যবহার করা হয়েছে এত বিস্তারিত আমরা আলোচনা করবো না দুটি মৌরিক অর্থকরা নেই মধ্যে রয়েছে হৃদায়িতের একটি হচ্ছে হৃদায়তের অর্থ হচ্ছে এরা উত্তরিক রাস্তা দেখানো আপনি কোনো একজন ব্যক্তি আপনাকে বলল ভাই আমি ঢাকা যাব অথবা কোনো ভূখণ্ডে কোনো জায়গায় যাবেন অথবা কোনো শহরে যাবেন তিনি বলছেন যে আমি এমন জায়গায় যাব আমাকে রাস্তা দেখিয়ে দেন আপনি তাকে বলেন যে এই এভাবে যান ডান থেকে বামে এই সোজা দান রাস্তা পেয়ে যাবেন এটা হলে রাস্তা দেখানো রাস্তা দেখানোর অর্থ এই নয় যে তিনি গন্তব্যে চলে গিয়েছেন মধ্যে প্রবল বা বেশি ব্যবহার করা হয়েছে আমার বন্ধুগণ কোরআনে করিমকে উদাল উদাল মুক্তিন বলা হয়েছে কোরআন আমাদেরকে রাস্তা দেখায় কোরআনের মাধ্যমে আমরা রাস্তা লাভ করতে পারি কোরআন আমাদেরকে দেখিয়ে দেয় হচ্ছে দেখায় এই দেখার মাধ্যমে আমি যদি আমি কিনা গন্তব্যে পুজতে পারবো পারবো না এই জন্য কোরআনে নেতা একটা হচ্ছে শুধুমাত্র এ ঠিক আল্লাহ রকুল আলমিন যুগে যুগে আদম আলি থেকে শুরু করেন আপনি তাদের এই রাস্তার অনুসরণের মাধ্যমে আপনার মূল গন্তব্য খুঁজে পাবেন মূল গন্তব্যের ঠিকানা পাবেন মূল গন্তব্যে সঠিক গন্তব্যে আপনি পৌঁছতে পারবেন তারা এই পথ আপনাদেরকে দেখিয়েছে বা আমাদেরকে দেখিয়েছে দ্বিতীয় যে অর্থায়তের সেটা হচ্ছে তুমি যাকে পছন্দ কর ভালোবাসো তুমি যাকে ইচ্ছা করো তাকেই তুমি হৃদায় দিতে পারবে না আল্লাহ নবী সাল্লা সুমকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাহকে জানিয়ে দিচ্ছেন যে আপনার ইচ্ছে মতো আপনি কিন্তু রাস্তার মূল দায়িত্ব গ্রহণ করতে পারবেন না রাস্তায় তাকে পরিচালিত করতে পারবেন না রাসুল কিন্তু হেদায় দিয়েছেন দিয়েছেন কিনা তাহলে রাসুল যেই হেদায়তটা দিয়েছেন এই হায়াতের মধ্যে সেই হেদায়ত বোঝানো হয়নি যে হৃদ হেদায়তের বিপরীত শব্দ কোরআন একদিমের মধ্যে আল্লাহ সব তালা ব্যবহার করেছেন সেটা হচ্ছে বিভ্রান্তি এটাকে বঙ্গানুবাদ করেছি আমরা বিভ্রান্তি হেদায়তের বিপরীত হচ্ছে বিভ্রান্তি কোন না ভাবে কোন ব্যক্তি যদি তার যে পথ রয়েছে তার যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে যদি বিচ্ছুত হয়ে যায় রাস্তা থেকে যদি গ্যায়ী হয়ে যায় রাস্তা থেকে যদি সরে যায় তাহলে সে দলারাতের মধ্যে পড়ে যাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এটা হচ্ছে মানে বিপরীত শব্দ বিভ্রান্তি বন্ধুক একটি আরেকটি বিপরীত হেদায় এর বিপরীত হচ্ছে বিভ্রান্তি বা দলারা দলালায় বিপরীত হচ্ছে মূলত যায়। সুতরাং হেদায় উপরে যিনি প্রতিষ্ঠিত থাকবেন তিনি দলালা থেকে মুক্ত হতে হবে এবার আসুন আমি আরেকটি কথা বলি সেটা হচ্ছে এই। এটা হলো হাজার সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি সিটিং ঢাকা চট্টগ্রাম ক্যাম্পাসে একটা সেমিনারের আয়োজন করা হলো যে আল ওয়াসুকিল ইসলাম ইসলামের মধ্যে বৈদ্যম পন্থা এই নিয়ে একটা আপনারা ওসাত সম্পর্কে শুনেছেন হয়তো আল ওাসৈয় ইসলাম ইসলামের মধ্যে বৈদ্যম এর অনুসরণ এই বিষয়ের উপর একটা সেমিনারের আয়োজন করা ডাকা ক্যাম্পাস থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আমরা যারা ডাকা ক্যাম্পাসের টিচার ছিলাম আমাদেরকে অংশগ্রহণ করার জন্য সেমিনার গ্রহণ করার জন্য নিয়ে যাওয়া হলো সেমিনারে একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি প্রবন্ধ বেশ করলেন অসতিয়ার উপর তিনি গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ ইসলামের অসতী বলেছেন এবং রসুল ঠিক ওই মৌলিক বিষয়গুলো তুলে ধরেছেন তোমাদেরকে উম্ম করা হয়েছে মধ্যম উম্মত করা হয়েছে এই বিষয়গুলো মানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এরপরে প্রেজেন্টেশনের পর বা প্রবন্ধ পেশ করার পর প্রবন্ধের উপর আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে বিভিন্ন পরামর্শ এসেছে দীর্ঘ আলোচনা হয়েছে এরপর আমাদের এই প্রবন্ধের মধ্যে সেমিনারের সভাপতি ছিলেন ইউনিভার্সিটির ডিসি সাহেব উনি মারা গিয়েছেন আল্লাহ আবুল্লা আলমী তাকে রহম করুন বলুন আমি প্রফেসর মাহমুদুল্লাহ সাহেব অনেক বড়ো পন্ডিত দার্শনিক ছিলেন দার্শনিক ছিলেন যখন বক্তব্য শুরু করতেন আর বক্তব্য শেষ করতে পারতেন না এত বড় দার্শনিক ছিলেন বুঝতে পেরেছেন এবং শেষ করতে পারতেন না বক্তব্য যখন দিতেন বক্তব্য মানুষের বক্তব্য দিতেন আলতু ফালতু কথা বলতেন না মানুষ যতক্ষণ পর্যন্ত বলতেন ততক্ষণ পর্যন্ত মানুষ মনোযোগ দিয়ে শুনবে এই ধরনের বক্তব্য দিতেন এবং শেষও করতে পারতেন না এত লম্বা বক্তব্য দিতে পারতেন জাজাউল্লা সাহেব মারা গিয়েছেন আল্লাহ তালা রহম করুন এরপর তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি বললেন এতক্ষণ পর্যন্ত আপনাদের প্রবন্ধ এবং প্রবন্ধের উপর আলোচনা সমালোচনা সবটাই আমি শুনলাম সবটাই আমি শুনলাম কিন্তু আমি আপনাদেরকে একটা ভিন্ন আইডিয়া দিচ্ছি আমি একটা ভিন্ন বক্তব্য দিচ্ছি সেটা হলো কোথায় আপনারা ইসলামের মধ্যে মধ্যম পলতা বের করলেন ইসলাম এবং গুহুরের মধ্যে মধ্যম পণ্টা কোনটি আপনারা আমাকে বুঝান হক এবং বাতিলের মধ্যে মৈ্যম পন্থা কোনটি এটা আমাকে বোঝান রাত এবং দিনের মধ্যে কোনটা মধ্যম পন্থা সেটা আমাকে বোঝান আদাল এবং আমাকে বুঝানো করে দিল হেদা দার বিভ্রান্তির মধ্যে মধ্যম পন্থা কোনটি আমাদেরকে পুরা কম গ্রামটা কি সেমিনারটাকে কি করে দিল্ড করে দিল যে অর্ধেক আলো অর্ধেক অন্ধকার এরকম বিষয় বিষয় আছে মধ্যম পন্থা কনটি ফলে তিনি দীর্ঘ প্রায় দেড় থেকে দুই ঘন্টা আলোচনা করে তিনি ভিন্ন একটা আইডিয়া আমি এটা তার এই কথা বলার উদ্দেশ্য নয় মানে তিনি কি বলেছেন সেটা সেটা সেখানে না আমি যেটা বলবো সেটা হচ্ছে এখন আমাদের সমাজের মধ্যে মূলত হেদায়ত এবং বিভ্রান্তির মাঝামাঝি একটা বিভ্রান্তাল তৈরি করা হচ্ছে বিভ্রান্তির ভেড়া জাল তৈরি করা হচ্ছে একটা ধুয়াশা তৈরি করা হচ্ছে একটা অবস্থা তৈরি করা হচ্ছে না আপনি এটাকে হক বলতে পারেন না আপনি এটাকে বাতিল বলতে পারেন না আপনি এটাকে কোমল করতে পারেন না আপনি এটাকে রিজেক্ট করতে পারেন এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে আমরা হয়তো অনেকে মনে করছি যে মনে হয় এখন এটাই হৃদয়ে আমরা দৌড় দিয়ে গিয়ে এটাকে গ্রহণ করার জন্য চেষ্টা করছি আমার বন্ধুগণ আবার যাদের জ্ঞানের অভাব রয়েছে যাদের কোরআন এবং হাদিসের মৌলিক যে আইডিয়া রয়েছে এই আইডিয়ার অভাব রয়েছে তারা মনে করে যে না অসুবিধা কি যেটা বলছি এটা গ্রহণ করতে অসুবিধাটা কোথায় এটা তো বাতিল নয় এটা তো যদিও মানে সন্ন্যাস নয় মানে অসুবিধাটা কোথায় একটা ধুয়াশা তৈরি করা হচ্ছে একটা অন্ধকারির বেড়া জাল এই বিভ্রান্তির বেড়া জাল এই কথাটুকু বোঝানোর জন্য আমি ওই রেফারেন্সটুকু আনলাম সেমিনারের কথাটুকু আনলাম সেমিনারে উনি যে বক্তব্য দিয়েছে সে বক্তব্যের মধ্যে একটা ভুল আছে দৃষ্টিভঙ্গির যদিও তিনি সভাপতির বক্তব্য দিয়েছেন এরপর আর কেউ কমেন্ট করার অধিকার নেই সেটা হচ্ছে বিপরীত বিপরীত ধর্মী বিষয়ে যদি আপনি আসেন তাহলে এখানে কোনো মধ্যম পন্থা ইসলাম অ্যালাউ করে না হক এবং বাতিলের মাঝামাঝি কোনো মধ্যম পন্থা ইসলামের মধ্যে নেই খেয়াল রাখত এটা দুটা বিপরীত জিনিস হকের মাঝে কিছু অংশ হকের গ্রহণ করবেন কিছু অংশ বাতিল থেকে গ্রহণ করবেন আর মধ্যম পন্থা অনুসরণ করবেন কিছু কিছু বেদাত আর আপনি বলবেন এইসলামের মধ্যে নেই ইসলামের মধ্যে নেই আমার বন্ধুগণ দুটি প্রান্তিক বিষয় অথবা দুইটি বিপরীত বিষয় যেগুলো রয়েছে। এই দুটি বিষয়ের মধ্যে মূলত মধ্যম পন্থা ইসলামের মধ্যে অ্যালাউ করা হয় ঠিকই বলেছেন তিনি কিন্তু ইসলাম একটা মধ্যম পন্তার কথা বলেছে সেই মধ্যম পত্তা হচ্ছে একই চিন্তাধারার মধ্যে যদি দুইটা দিক থাকে এই পার্শ্ব আর ওই পার্শ্ব এই দিক আর ওই দিক দুইটা দিক দুইটা প্রান্ত যদি থাকে দুইটা কিনার যদি থাকে তাহলে আপনি ডান দিকেও যেতে পারবেন না রূপে সে মানে হাই সম্পর্কে কিছু কথা বলব চেষ্টা করব আমি আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট করার জন্য তুলে ধরার জন্য আমার বন্ধুগণ আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো এই হক এবং বাতিলের মধ্যে সত্য এবং মিথ্যার মধ্যে সুন্নত এবং বেদাতের মধ্যে যদি কোনো ব্যক্তি মধ্যম পন্থার আবিষ্কার করে তাহলে তারা মুনাফেকরা বক্তব্য ছিল এটি তারা কিছু অংশ ইমানের আর কিছু অংশ কুহুরের কুহুরের অংশটুকু তারা অন্তরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে আর প্রকাশ্যে মূলত তারা ইমানের পরিচয় বহন করেছে বলা হয় তোমরা অন্তর থেকে ইমান গ্রহণ করেছে পরিপূর্ণরূপে নিষ্কুল খালেস ভাবে ইমান গ্রহণ করেছে তোমরা সেভাবে ইমান গ্রহণ করো যখন তাদেরকে এই নির্দেশ দেওয়া হয় তখন তারা বলে আমরা ইমান গ্রহণ করেছি কিন্তু আমরা তারা যে আমরা আফিয়তের প্রতিছি আপনি ঘোষণা করে দিন আপনি তাদেরকে চাইয়ে দিন তার সত্যি সত্যিকার ইমানদার নয় কারণ ইমানের যে গুন্ডি রয়েছে সেই গুণ্ডিতে তারা পার্ক হতে পারেনি সে ঘণ্ডিতে আসতে পারেনি কারণ ওই যে অন্তরের ভিতরে পুকুরি কি করেছে লুকাই তো রেখে দিয়েছে তাই কেউ যদি হক এবং বাতিলে মাঝে আরেকটা পন্থা আবিষ্কার করার জন্য চেষ্টা করেন আরেকটি মান হাজ আবিষ্কার করার জন্য চেষ্টা করেন তাহলে কিন্তু তিনি বড় ধরনের বিচ্ছুতির মধ্যে তিনি বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছেন আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর থেকে বিশ্বাস থেকে এই ধরনের চিন্তা চেতনা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বলুন বন্ধুগান এরপরে যে বিষয়টি আমি আপনাদেরকে বলব সেটি হচ্ছে হেদায়ত লাভ করার জন্য কোরআন এবং হাদিসের পথ লাভ করার জন্য আমার ডিগ্রি থাকতে হবে এবং কোরআন হাদিস সব পুরা কোরআন মুখস্থ থাকতে হবে অথবা রাসুল্লাহ সাল্লাহামের হাদিসের কিতাবগুলো সব জানা থাকতে হবে হৃদায়তের জন্য এটা সত্য নয় আমরা অনেকেই এটা হয়তো মনে করে থাকি যে যে আমাকে হেদায়ত লাভ করতে হলে সহি ধারায় সহি চিন্তায় আসতে হলে এটা আমার জন্য অনেক কঠিন অনেক পড়ালেখা করতে হবে আমার বন্ধুগণ ব্যাপারটি এমন নয় আল্লাহ সুবাহ তারা সুরাতি আয়তের পক্ষে আমাদেরকে বলে দিচ্ছেন হেদায়তের জন্য আমার বন্ধুগণ কোরআন আলিসের অনেক বেশি জ্ঞানের প্রয়োজন নেই ফলে আমাদের সমাজের মধ্যে আপনি দেখতে পাবেন অনেক মহাদিস রয়েছেন বিশ বছর তিরিশ বছর এমনকি কেউ কেউ পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত হাদিস পড়াচ্ছেন কিন্তু হেদায়েতের বিষয়টি তাদের কাছে এখনো প্রশ্নবিদ্ধ এখনও ধোঁয়াশা এখনো কোনটা হেডায়ত কোনটা দয়লা এ দুয়ের মধ্যে পার্থক্য করতে পারছেন না এ ধরনের রয়ে গিয়েছে তার কারণ হচ্ছে তারা হেদায়তের জন্য চেষ্টা করছেন না হেদায়তের পথে তারা করতেছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আল্লাহ সুবাহ ইমান তাদেরকে আল্লাহ রাবুল আলম লক্ষ্য করে বলছেন হ্যাঁ আল্লাহ হাবুলকে ভয় করতে পারো যদি আল্লাহ বিধানকে নিয়মকে যদি নিজের জীবনের জন্য নিয়ম হিসেবে গ্রহণ করতে পারো আল্লাহ ফোর আল্লাহ তোমাদের জন্য একটা ফোরকান দিয়ে দিবেন তোমাদের হাতে একটা ফোরকান দিয়ে দিবেন এটাই হচ্ছে আসল জিনিস তিনি সই বোঝারি হাফেজ হওয়ার দরকার নেই একটা হাদিসের কিতাবে যদি হাফেজ না হয় থাকেন একটা পুরানের তফসিরও যদি নিজের জীবনে না পড়ে থাকে। তাহলেও আমার বন্ধুগণ সে হেদায়ত থেকে বিচ্ছ্যুত হবে না কারণ আল্লাহ এবং উল্লেখ করেন তিনি বলেন আল্লাহ সুবাহ এখানে ফুরকান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ ফুরকান দিবেন আল্লাহ রাবুল আলমিন তফরিক ফারক ফার্ক এই শব্দগুলো ব্যবহার করেন এবং মূল বক্তব্য বুঝানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে সত্যিকার হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী বোঝানো হয় তাকে এই জন্য ফোরকান ব্যবহার করা হয়েছে এই জন্য আল্লাহ আমার বন্ধুগণ তিনি আল্লাহুল আলমিনের সাথে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন কোরআন করার জন্য আল্লাহ সুবাহ করেছেন শুধু তাই নয় আমার বন্ধুগণ যেহেতু ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ কখন হয়েছিল এই দিনটাকে বলেছেন বন্ধুগান্দা যদি আল্লাহকে সত্যিকার ভয় করেন সত্যিকার আল্লাহবুলের দেন বান্দাদেরকে একটি বড় ধরনের পুরস্কার দিয়ে দেন যেটা বান্দাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্জন সেটা হচ্ছে আল্লাহ বান্দার হাতে ফোরকাল তুলে দেন আর ফোরকাল তুলে দিলে তিনি কোন মধ্যে খুবই খাবার ইসলাম থেকে বিচ্ছুত করার জন্য দিন থেকে তৌহিদ থেকে বিচ্ছুত করার জন্য অথচ অনেক বড় জ্ঞানী ছিল না গোলাম ছিল গোলাম ছিল কিন্তু ইসলামের মূল যে বিষয়টি কোনটা হক কোনটা অনেক সময় বন্ধুগণ হেদায়তের বিষয়টি যখন আল্লাহ সুবাহ সুরাতহার মধ্যে আলোচনা করেছেন সুরাতহার মধ্যে হেদায়ত শব্দটা আছে কিনা হ্যাঁ প্রতিদিন আবার মুফতি সাহেব এসে ফতোয়ালেন আমার জানা নেই আমি ওই মুফতি সাহেবকে ছিনি না নবী সাল্লা উলি হসলাম থেকে এত মর্যাদাপূর্ণ ব্যক্তি কয়ে হয়ে গেল আপনারা আমার পুতুলার জন্য কেন এত অস্থির নবী সালামা আমাকে এত বেশি বড় মনে করেন কেন কি কারণে আমাকে আপনারা এত বড় মনে করতেছেন আমি না আমি না বন্ধুগণ আগের আয়াতগুলো পড়েন আয়াতগুলোর মধ্যে কিন্তু এখানে কোনো সম্বোধন নেই পরে শুরু হয়েছে সম্বোধন আল্লাহ আল্লাহ রব আহমিনের কাছে বান্দা চাচ্ছে হে আমাদের রব আপনি আমাদেরকে দেখিয়ে দিন যাদের উপর আপনি যাদের উপর আপনার হয়েছে তাদের পথ নয় নিমজ্জিত করেছে ইহুদে আলমরা এরা এদের কাছে আইন ছিল কিন্তু এই বিকৃত আইন দিয়ে মানুষদেরকে তারা কন্টে নিজেরা মানি যেটা বেছে দিয়েছে কারণ এর মাধ্যমে তারা দুনিয়া ইনকাম করতো এর মাধ্যমে কি করত দুনিয়া ইনকাম করতো আমাদের সমাজের মধ্যে এখন একদম লোক এম কে যেটি আগে যুগে যুগে ওয়াহির মাধ্যমে আল্লাহ আমাদের সমাজের মধ্যে একদম আলম তারা এটাকে ব্যবসায় পণ্যে কি করেছে রূপান্তরিত রূপান্তরিত করেছে এটা ভুল কাজ এটা বিভ্রান্তির কাজ খেয়াল রাখতে জন্য আমরা দেখতে পাই ইহুদি আমরা তাদের পথ যখনই আসে তখনই আমরা ওর আনের মধ্যে তাদেরকে বলতেছি আল্লাহ আমাদেরকে এই ইহুদিদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না আল্লাহ তার কাছে বারবার আমরা পানা যাচ্ছি কিন্তু যেহেতু আমি বুঝি এই আমার বন্ধুগণ আল্লাহর কোরআনের আয়া তো দেখা না যে হ্যাঁ আপনারা উল্টা লী যারা পদভ্রষ্ট বিভ্রান্ত বিভ্রান্ত হচ্ছে মূলত খ্রিস্টান সম্প্রদায় অজ্ঞতার কারণে দিন সম্পর্কে না জানার কারণে তারা পদভ্রষ্ট হয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে আমার বন্ধুগণ দুটাই মূলত চরম পন্থার দিক একটা হল একেবারে চরম পন্থা জেনে শুনে বিভ্রান্ত হয়ে গিয়েছে থেকে আমাদেরকে সহজ সরল পথ যে মধ্যম পন্থ রয়েছে সেটাকে হৃদায়তের পথ হিসেবে আল্লাহ সুবাহ মধ্যে আমাদেরকে চাওয়ার জন্য বারবার আল্লাহরুল আলমী এই পথ নির্দেশনা দিয়েছেন কোরআন কেরিমের মধ্যে আসল এরপর আমি যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে বন্ধুগণ দেখা যায় তিনি কিন্তু অবস্থা এমন যে এলমের কারণে তার অহংকার তার তারের কাছেও যাওয়ার মতো না এত বড় আলেম আপনি কিভাবে তার কাছে যাবেন কারণে মানে তার বক্তব্য এমন যে তাকে যদি কোনো বিষয়ে প্রশ্ন করেন তিনি রেগিয়ে মনে হয় যেন আপনি কিছু না আপনাকে বলবে যে আজ তুমি মিয়া কোথেকে আসছ পদভ বিভ্রান্ত কোরআন হাদির সম্পর্কে জানো না কোন সময় পালাহা করো নাই ইত্যাদি ইত্যাদি আপনি সেখানে লক্ষ্য করবেন দেখবেন যে মানে নিজেকে এমন অবস্থায় নিয়ে যায় মনে হচ্ছে যেন তাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে মাশাল আমাদের এই সমাজের মধ্যে আমাদের অনেক বন্ধু আছেন যাদেরকে আল্লামা লকব দিয়ে আল্লা মা অমুক এরকম আপনারা শুনেন কিনা এখন এই শীতকালীন সময় আমরা দেখতে পাই যে প্রায় প্রতিদিনই বাংলাদেশের আনাচে কাঁচে বিভিন্ন জায়গায় বেজায়গায় হাজার রকমের মাহফিল ওয়াজ মাহফিল সম্মেলন ইত্যাদি হচ্ছে ঠিক কিনা হচ্ছে এই যে সম্মেলনগুলোতে সবগুলোতে আপনি যখন দেখবেন যে বিভিন্ন ধরনের আলেমদেরকে উপস্থিত মানে এক লকবের অবস্থা এমন যে মানে মাঝে মধ্যে এই লকবের অর্থ যিনি দিয়েছেন তিনি জানেন কিনা আর যাকে হচ্ছে তিনি জানেন কিনা এটাও সন্দেহজনক অবস্থা হয় যেন আসলে এই লক্ষব দিয়েই ভরপুর করে দেওয়া হচ্ছে এর কারণ কারণ হচ্ছে এর মাধ্যমে মূলত করা হচ্ছে না আপনি যদি দেখেন সাহাবাই ক্যালাম যে হাদিস বর্ণনা করেছেন তাদের কাছ থেকে এরা কি হাদিসের জ্ঞান যাদের ছিল এরা কি পড়ালেখায় কম ছিল আপনার কি মনে করেন কম ছিল কিনা হ্যাঁ সাহাবাই কালাম ধর যারা হাদিস বর্ণনা করেছেন পরবর্তী সময় তাবিরা যারা হাদিস বর্ণনা করেছেন তাবিজের পরবর্তী সময় তাদের কাছ থেকে হাদিসের কিতাবগুলোর মধ্যে দেখেন তো সই বুখারি খুলে দেখেন তো কোন লকব আছে শুধু নাম আর বাপের নাম শুধু নাম আর নাম আর কিছু নেই শুধুমাত্র বলেছি তিনি জন্য আবদুল্লাহ সারা দুনিয়ার মানুষ জানে আমার বন্ধুগণ সমস্ত মানুষ জানে ব্যক্তি নাম পর্যন্ত উল্লেখ করা হয় নাই জানে মাহাদি কাকে বলা হয় তাকে নিজের নাম পর্যন্ত উল্লেখ করা হয় নাই এমনি আবদাস নিজের নাম পর্যন্ত উল্লেখ করা হয় নাই সারা দুনিয়ার মানুষ জানে এমনি আবদাস কার নাম বুঝতে পেরেছেন নাম পর্যন্ত উল্লেখ করা হয় নাই যেহেতু আল্লাহ আব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলমিনের আনুভূতির জন্য মানুষের কাছে গিয়েছেন। নিজের পরিচয়ের প্রয়োজন হয় নাই আর আমরা যেহেতু নিজের নামের জন্য অর্জন করে থাকি নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অর্জন করে থাকি। আমার বাহবা দেওয়ার জন্য আমাকে আদিম মনে করার জন্য আমাকে বড় করে দেওয়া করার জন্য মনে করে থাকি তখন আমার লক্ষ্যবের প্রয়োজন হয় আমার কিছু প্রয়োজন হয় লক্ষ্যের প্রয়োজন এটা হচ্ছে মূল কারণ লক্ষ্যবের আর শেষ নেই ফলে আমি নিজেও হচ্ছি নিজেও প্রতারিত হচ্ছি নিজেও প্রতারিত হচ্ছি এবং অন্যদেরকে বিল্ডিং এর একটা নিচে কি আছে বেজ আছে একটা বিল্ডিংটা দাঁড়িয়েছে তখন একটা বেজ উপর দাঁড়িয়েছে একটা বেজ যদি বেজ না থাকতো তাহলে দাঁড়িয়ে থাকতে পারতো শুধু উপর থেকে বিল্ডিং যদি করা হতো এটা বিল্ডিং টিকতো কিনা আমার বন্ধুগণ আগে যদি বেজ না থাকে। বেজের মধ্যে যদি দুর্বল বা ভুল থেকে যায় অথবা বেজ যদি না থাকে তাহলে যিনি এল অর্জন করেছেন তিনি এই এলমের মাধ্যমে নিজেও হৃদায়ত লাভ করতে পারবে না এবং অন্য কেউ হৃদায় দিতে পারবে না বরং এলমের মাধ্যমে তার মধ্যে হুরুর এসে যাবে বিন্যাস এসে যাবে তার আত্মগরিমা এসে যাবে অহমিকা এসে যাবে অহংকার শিষ্টাচার আলোচনা করতে গিয়ে ইমনুল রহমতুল্লা আলাই বর্ণনা করেন তিনি বলেন এলমের দুই তৃতীয়াংশ হচ্ছে মূলত আদব শিষ্টাচার আখলাখ হচ্ছে মূলত এলমের দুই তৃতীয়াংশ এই আখলাখ যদি অর্জন করতে না পারি এই চরিত্র যদি আমরা অর্জন করতে না পারি এই আমাদের মধ্যে আসে এই আদর্শ না আসে তাহলে আমি এল অর্জনকে বিভ্রান্ত করবো এলমের মাধ্যমে আমি অহংকারী হবো এলমের যে এচিভমেন্ট সেটা আমার জীবনে অর্জন হবে না অন্যদের জীবনেও কি হবে অর্জন হবে অর্জন হবে না এই এলমের বেশ দশটা ইমাম মালিক রহমতুল্লাহ এক ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ ছাত্র তিনি বলতেছেন আমরা ইমাম মালিক রহমতুলের কাছে তারপরে হাদিস গ্রহণ করেছি যাতে করে আমার এই আদব দিয়ে হাদিসের যে এলমর্জন করেছি সেখান থেকে উপকৃত হতে এজন্য আপনার বেশ করতে হবে আপনি প্রথমেই এলম অর্জন করে ফেলেছেন আপনার আসল জিনিস অর্জিত হয়নি আসল জিনিস অর্জিত হয়নি ফলে এলটা আপনাকে অহংকার তৈরি করেছে আল্লাহ আল্লাহর মধ্য থেকে শুধুমাত্র আল্লাহ রাই আল্লাহকে ভয় করে থাকে মূল এচিভমেন্ট হচ্ছে আল্লাহ ভয় যদি কোনো ব্যক্তির কোন আলেমের তার অন্তরের মধ্যে এলমের মাধ্যমে আল্লাহুল আলমের ভয় যদি তার অন্তরের মধ্যে না আসে আমার বন্ধুগণ স্পষ্ট করে আপনি জানবেন যে এই ব্যক্তির এল তাকে প্রতারিত করেছে তাকে হৃদায় দিতে পারে নাই এল থেকে এচিভমেন্ট হয় নাই অর্জন হয় নাই এল থেকে যে অর্জন হওয়ার কথা ছিল সে অর্জনটুকু হয় নাই ফলে নিজও প্রতারিত হচ্ছে নিজেও বিভ্রান্ত হচ্ছে নিজে আত্মগরিমার মধ্যে আত্ম অহংকারের মধ্যে রয়েছে এবং অন্যদেরকে মূলত এরপরে আমি যে দুটি বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে আজকে দাওয়াতির আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দাওয়াতের কাজকে বিভিন্ন ভাবে বিভিন্ন চশমায় বিভিন্ন ভাবে দেখা হচ্ছে আপনার চশমা অনুযায়ী আপনি এখন জিনিসকে কি করতেছেন বিচার করতেছেন ফতোয়া লিখছেন একজন লাল চশমা পরে আছে বলছে ভাই আপনি যে সাইকেলটা নিয়ে আসছেন এটা তো লাল দেখতেছি আসলে সাইকেল লাল নিয়ে আসে নেই আপনার চশমার কারণে সমস্যা সমস্যাটা কোথায় চশমার কারণ আমাদের বন্ধুগণ দাবার দিলে আল্লাহকে আল্লাহর দিকে দাওয়াত গ্রুপের চশমার কারণে তিনি দলীয় দিকটাকে প্রাধান্য দিচ্ছেন কেউ মালধাবি দৃষ্টিভঙ্গির কারণে মালধাবি চশমার কারণে তিনি দাওয়াতটাকে মালধাবের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ করেছেন কেউ তার চার কারণে তিনি মনে করতেছেন যে পীরের এটাই হক দাওয়াত নয় সবটাই কি হক দাওয়াত এত হক দাবাত কিভাবে হলো কিসের ভিত্তিতে আপনি হক দাওয়াত এবং না হক দাওয়াত কিসের ভিত্তিতে আপনি সত্য দাওয়াত আর পদ্যষ্ট বিভ্রান্ত দাওয়াতকে আপনি পার্থক্য করবেন ভিত্তি কি হবে আপনার আমার বন্ধুগণ এই জন্য এই বিষয়টি আজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো সমাজের মধ্যে সবটাই দাওয়াত সবাই দাওয়াত দিচ্ছেন সবাই কোরআনে আয়াত দলিল দিয়ে দাওয়াত দিচ্ছেন রসুল্লাহামের হাদিসের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন এবং তার বক্তব্যের মাধ্যমে তিনি এই কথা তুলে ধরার জন্য চেষ্টা করতেছেন যে আমি যে দাবাত দিচ্ছি মূলত এটাই হচ্ছে মোহাম্মদ যেই দাবাত রেখে গেছেন মাহমুদাম যে দিকে দাওয়াত দিয়েছেন এটাই হচ্ছে সেই হক দাওয়াত হচ্ছে সবটাই কি হক দাবাদ তাহলে তো হক অনেক রকমের হক হয়ে গেল কত প্রকারের হক হয়ে যাবে কেউ দলের দিকে দাবাত দিচ্ছেন কেউ গ্রুপের দিকে দাবা দিচ্ছেন কেউ খানকার দিকে জবাব দিচ্ছেন কেউ চিন্ডার দিকে জবাব দিচ্ছেন একদিকে নিয়ে গিয়েছেন সেটা হচ্ছে আমার বন্ধুগণ আপনার দাবাদের মধ্যে যদি আল্লাহর হাবুল আলমীর দিকে না থাকে তাহলে আপনি কিন্তু খেয়াল করতে হবে আপনার দাওয়াতটা কিসের দিকে হচ্ছে আপনার দাওয়াত যদি আপনার কোনো একটা উদ্দেশ্যের দিকে হয় কোন একটা চিন্তার দিকে হয় কোনো একটা খানকার দিকে হয় কোনো একটা গ্রুপের দিকে হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি হচ্ছে যেটি আল্লাহ আলী সাল্লাম যে দাওয়ার টুকু দিয়ে গিয়েছেন সেই দাবার তাই এখানে আমাদের আপনাদেরকে আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাকে কোন দিকে আসলে নিয়ে যাচ্ছে আমরা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 নবী সাল্লা দেখানো যে তরিকা হচ্ছে সেই তরিকার মাধ্যমে আমাদেরকে আসতে হবে আপনি আপনার খাইয়ে শুনে যায় ভুত ধীরে চলবে না আরেকজন আরোজনের খাহে শুনো যায় ভুত ধীরে চলবে না দাওয়াতি কাজ কি মূলত আমরা অনেকেই এখন নিজেদের ইচ্ছা মতো দাবাতকে বিকৃত করছি দাওয়াতির ব্যাখ্যা দিচ্ছি পরে কেউ দলের দাওয়া দিচ্ছে কেউ গ্রুপের দাওয়া দিচ্ছে কেউ বলতেছে যে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দলের মাধ্যমে আমরা দাওয়াতি কাজ করতে হবে হাদিসের দাওয়া দিচ্ছেন কেউ বলতেছেন যে হ্যাঁ স্বাভাবিকা দলিল আছে দলিল আছে সাহাবাই কালাম রসুল সোল্লা হাতে বায়াত গ্রহণ করেছেন কিন্তু বায়াত সাহবাই কেলা কিসের বাইয়া গ্রহণ করেছেন আর আপনি কিসের বাই গ্রহণ করতেছেন আপনি কি সে বিষয় সম্পর্কে জেনেছেন ফলে আমার বিভিন্ন দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হেদায়তের মূল যে রাস্তা রয়েছে এই রাস্তা থেকে মন ঘড়া পতের দিকে বিভিন্ন দিকে আজকে নিয়ে যাওয়া হচ্ছে সেই আপনি ভাইরাও আজকে বিভিন্ন দিক থেকে বদ্রসেন বিভিন্ন দিক থেকে বিদায়িত হয়ে যাচ্ছেন শহীদ আকিদার নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে এখন শেখ পূজা পর্যন্ত চালু করা হয়েছে আমরা যারা মাঝহের পূজা ইমামদের পূজা এগুলোকে আমরা যারা পরিহার করে আমরা ইসলামের কাছে আসলাম সুন্নার কাছে আসলাম কোরআন এবং হাদিজের কাছে আসলাম মাঝহাবি চিন্তাধারাকে আমরা গ্রহণ করলাম না এই জন্য যে এর মধ্যে সংকীর্ণতা আছে আপনারা যারা এই কাজটা গ্রহণ করেন নাই নবী সাল্লাহ আসলাম সুন্নার কাছে আসলেন হিদায়তের জন্য যাতে করে সুন্দর মাধ্যমে হিদায়ত লাভ করতে পারেন আপনার বক্তব্য কি আমাকে এক ভাই টেলিফোন করলেন বলেছে শাইফুল্লাহ ভাই এক ভাই একটা মাসালা বলতেছেন তিনি বলতেছেন যে দুজন শেখ বলেছেন এই মাসালা হচ্ছে এই তিনি এই দুজন আর কারো মাসালা গ্রহণ করবেন না আমাদের বৃত্তি হতে হবে দলিল আমাদের নির্ভর হতে হবে দলিলের উপর তারা কুফি আমরাই নিলেন তাদের লুমা আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন আল্লাহর কিতাব এবং রসুল সাল্লা সুন্না আমাদের কাছে দলিল থাকার পরে আমরা কেন নিজেদেরকে নিয়ে যাব এই কাজের দিকে ফলে এই শেখ বুজার কারণে আমি অল্প কিছুদিন আগে একটা প্রোগ্রামে সিলেটে গিয়েছিলাম সিলেটে যাওয়ার পর এক ভাই আমার কাছে আসলেন এসে শেখ বলেই কান্না কাটনা শুরু করলেন আমি বললাম যে আমি যতই তাকে বলি থামুন কি হয়েছে থামুন কান্নাকাটি করার পর আমি বললাম যে ভাই আপনার কি হয়েছে কি সমস্যা বলো যে শেখ আমার ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে আরে কি ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে আমার ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে তার মাঝে এবং তার স্ত্রীর মাঝে তার সন্তানদের মাঝে তৈরি করে দিয়েছে এই ফটুয় মানবে প্রয়োজনে এই সংসার হারাম সংসার হয়ে যাবে তারপরে এই সংসারে সংসার করবে না বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ এটা দাওয়াতের। দাবাতি মিশনের সাথে ইসলামের চিন্তাধারার সাথে এই ধরনের অবস্থা কোনোভাবেই মানায় না কোনোভাবেই আসতে পারে না আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু বিচার করবেন সাইফুল্লাহর দিকে তাকিয়ে নয় অমুকের দিকে তাকিয়ে নয় তমুকের দিকে তাকিয়ে নয় ব্যক্তির দিকে তাকিয়ে নয় আপনি কোরআন এবং হাদিসের দিকে তাকিয়ে প্রত্যেকটা জিনিসকে বিবেচনা করবেন দরিদ্রের ভিত্তিতে বিবেচনা করবেন কোনো ব্যক্তি কারণে আপনি কোনো ইসলামের কারণ ব্যক্তির কারণে শুধুমাত্র ইসলামী হবে। ব্যক্তির কারণে আপনি মানে তার বক্তব্যকে গ্রহণ করবেন এমনটি করবেন না এই আমি আপনাদেরকে বলব আপনারা যারা আছেন আমার বন্ধুগণ সবাই কিন্তু খেয়াল রাখবেন এখানে ব্যক্তির গুরুত্ব নেই ব্যক্তির গুরুত্ব করার এবং হাদিসের কারণে ব্যক্তির গুরুত্ব হচ্ছেন দাওয়াত ইল কারণে তিনি যদি সত্যিকার আল্লাহ হরবুল আলমের দিকে আপনার দাওয়াতে কাজ করে থাকেন অবশ্যই দাঁড় ইল আহ হওয়ার কারণে তার মর্যাদা অবশ্যই আমাদের কাছে রয়েছে তার সম্মান আমাদের কাছে রয়েছে অবশ্যই তিনি আমাদের সম্মানের পাত্র তিনি আমাদের কাছে শেখ তিনি আমাদের কাছে সম্মানিত ব্যক্তি তিনি আমাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি কিন্তু যদি তার দাবাতটা দাবাত ইল্লাহ না হয়ে থাকে আল্লাহ দিকে দাওয়াত না হয় থাকে তার দাবাতটা যদি তার ব্যক্তিগত সাহেষের দিকে হয় ব্যক্তিগত বক্তব্যের দিকে হয় ব্যক্তিগত উদ্দেশ্যের দিকে হয় অথবা অন্য কোন শেখের পূজা করার জন্য হয় আপনার হয়তো বলবেন শেখ আপনি পূজা শব্দটা ব্যবহার করতেছেন বারবার শব্দটা শুনতে যদিও খারাপ হয় কিন্তু একেবারেই পূজার পূজার চেয়েও দুরবস্থা অবস্থা এমন দাঁড়িয়েছে যে পূজার চেয়েও দুরবস্থা আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না এমন কোনো শব্দ নেই যে শব্দ দিয়ে আমি এটা তাভি করতে পারি এটাকে স্পেস করতে পারি এটাকে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি মানে এমন অবস্থা হয়ে গেছ আমাদের মধ্যে এই ধরনের দাওয়াতের মধ্যে মানে এমন অবস্থা ঢুকিয়ে দিয়েছে যে এখন যে এই রোগগুলো মানে প্রথম চট্টগ্রামে আমাকে নিয়ে গিয়েছিল দাবাতি কাজের জন্য তাদের একজন এক ভাই আসি বললো ভাই অমুখকে আপনি চিনেন কিনা আমাকে চিনব না কেন আমার ছাত্র শুধু ছাত্র নয় দীর্ঘদিন পর্যন্ত সে আমার বাসায় পর্যন্ত এসে আমার কাছে পড়ত এরপরে আমার কাছে রেগুলার সে বিভিন্ন কিতাব পড়েছে বিভিন্ন বই পড়েছে আমি চিনব না কী কারণে বলেছে সে বলতেছে এখন ডক্টর সাইফুল্লার কাছ থেকে দিন গ্রহণ করা হারাম যাইজ নেই আমি বললাম যে ঠিকই বলেছি ডক্টর সাইফুলার দিন তো গ্রহণ করবে না হাদিসের যদি বক্তব্য হয় সেটা গ্রহণ করতে তার বাধা কোথায় আমরা তো ডক্টর সাইফুল্লাহ দিন গ্রহণ করতে বলি নাই আমি আমার দিন গ্রহণ করার জন্য কাউকে কোনো দিন আহ্বান করেছি আমার জানা নেই সুতরাং আমার কথা হয়তো বুঝতে ভুল করেছে আমার কাছে পড়লেও তার এই উপলব্ধি হয় নাই যে আমি যতদিন পর্যন্ত জেনে নি কোরআন এবং হালিসের আঙুল নিজেদের জীবনের মধ্যে বুলন্ত করার চেষ্টা করি আমাদের আঙুলকে সংশোধন করার চেষ্টা করি আমাদের আকিলাকে সংশোধন করার চেষ্টা করি আমরা এই কথাগুলো বলে যাচ্ছি বন্ধুগণ এই আজকের দাওয়াতের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনোটাই নেই আপনারা করতেছেন কিনা ভাই কি বলতেছেনগুলো এটার নাম দিয়েছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার কারণে ওই ব্যক্তি আমার বন্ধুগণ সন্তানদের হক অধিকার নষ্ট করতেছেন স্ত্রীর অধিকার নষ্ট করতেছেন এবং কি অফিস আদালতেও আপনি এখন গেলে দেখবেন যে প্রত্যেকেই বসে তিনি তার মন মতো তার খাহে মতো বসে বসে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অথচ তার দায়িত্ব মিডিয়াতে সেটা ঘুরতেছে বুঝতে পেরেছেন এটা কোথায় ঘুরতেছে আকাশের মধ্যে ঘুরতেছে আমার বন্ধুগণ দিগন্তে ঘুরবেন না নিজের দিগন্তে আসুন নিজের পরিধের মধ্যে আসুন আপনার দাওয়াতকে আপনি নিজের পরিধির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করুন আমি একথা বলছি না যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়াতি কাজ করবেন না দাওয়াতি কাজ করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বাইদেরকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সর্বোচ্চ কাজের মাধ্যমে দাওয়াতি কাজ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বাইদেরকে করতে হবে কিন্তু একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আমার বন্ধুগণ কোনোভাবেই আপনি নিজের সোসাইটি থেকে নিজের পরিবার পরিজন থেকে নিজের আত্মীয় স্বজন থেকে নিজের আশেপাশে যারা পড়া প্রতিবেশী আছে তাদের থেকে কোনোভাবেই আপনি বিচ্ছিন্ন হবেন না যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন তাদের তাদের হক করলেন আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনি যে যাওয়াতি কাজ করতেছেন এই যাওয়াতি কাজ এর মাধ্যমে আপনি কতটুকু ফায়দা লাভ করবেন অনেককে দেখা যায় আমার বন্ধুগণ অনেক বেশি সময় সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন বিভিন্ন মোবাইলে দিচ্ছেন ডিভাইসে দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে তিনি ডিভাইসে যে সময় দিচ্ছেন সেই সময় কোরআন তেলাভাতের মধ্যে দিচ্ছেন না সেই সময় জ্ঞান অর্জনের জন্য দিচ্ছেন না আপনারা হয়তো মনে করতেছেন যে আমি এই ডিভাইসের মাধ্যমে আমি মুক্তি পেয়ে যাবো আমার বন্ধুগণ না সালফে সারহীন তাদের আমল ছিল তারা ব্যক্তিগত আমলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন দাবাতি কাজ করতেন দিনের জন্য কাজ করতেন এই জন্য মানুষদেরকে স্মরণ করে দিচ্ছেন মানুষদেরকে ভালো কাজের জন্য খবরদারি করো মানুষদেরকে ভালো কাজ করার জন্য তুমি বলো মানুষদের জন্য ভালো কাজ করো ভালো আলোচনার কোথায় পাওয়া যায় সেটা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য চেষ্টা করো নিজের কথা বলে থাকো নিজের কোনো খবর নেই অনেকে দেখা যায় তিনি কোরআন হাদিসে যে স্টাডি করা দরকার সেই স্টাডি করেন না সেরকম স্টাডি করেন না নিজের আমলনের মধ্যে কোনো ধরনের বৃদ্ধি নেই নিজের চেষ্টার মধ্যে কোনো বৃদ্ধি নেই নিজের আঁকিদার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নেই আঁকিদার বিষয়গুলো যেভাবে সেগুলো সেভাবে না কিন্তু তিনি হয়তো মনে করতেছেন যে সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত বিষয় উপেক্ষা করবেন না নিজের অর্জনটুকু আপনি ঠিক রেখে মূলত আপনার সমস্ত দাবাতের মধ্যে আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে সব ক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে কিন্তু অবশ্যই আপনি আপনার নাজাতের বিষয়টা আগে এসে পার্থক্যকারী এই ফরফানের সাথে আল্লাহ সুবাহ একটি বিষয় উল্লেখ করে দিয়েছেন সেটা হচ্ছে যদি তোমরা আল্লাহ করতে পারো তোমাদের জন্য অর্জন করতে হবে আমার বন্ধুগণ তাকুয়া অনেক দীর্ঘ একটি বিষয় তাকুয়ার আলোচনা অনেক লম্বা আমি এত লম্বা আলোচনা যাবো না আমি যে হাদিসটি বর্ণনা করেছি আছে তোমাদের মধ্যে কে এই উপদেশ গুলো এই বৈশিষ্ট্যগুলো আমার কাছ থেকে গ্রহণ করবে গ্রহণ করে এগুলোকে আমলে পরিণত করবে রাসুল সাল বললেন তোমাদের মধ্যে কি আছে এমন যে এই পাঁচটি বৈশিষ্ট্য আমার কাছ থেকে গ্রহণ করবে গ্রহণ করে এগুলোকে নিজের আমলের মধ্যে পরিপূর্ণরূপে নিজের আমলের মধ্যে নিয়ে আসবে এগুলোকে আমল করবে এমন কে তোমাদের মধ্যে আছে রসুলসালী ইসলাম বললেন প্রশ্ন করলেন আবু বলেন আল্লাহ রাসুলসল্লা আমি চাই এই পাঁচটা বিষয় আমাকে জানিয়ে দিন এই পাঁচটি বিষয় আমাকে জানিয়ে দিন আমি করব ইহা আল্লাহ রসুলসালী ওসাল্লাম এই পাঁচটা বিষয় আপনার কাছ থেকে নিয়ে নিজের আমলের মধ্যে নিয়ে আসবো আমি নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখো বিরত রাখো থাকুন সবচেয়ে বড় বুজুর্গ হতে পারবে পাগড়ির মধ্যে রুমালের মধ্যে জামার মধ্যে আমরা আল্লাহ তালার বুজুরগি তালাশ করি এগুলোর মধ্যে ঠিক কিনা কিন্তু আল্লাহরুল সাল্লাহ কাপড়ের মধ্যে বুজুরগি কথা বলেন না কথা বলেন না যদি পরিপূর্ণরূপে বিরত থাকতে পারো আমার বন্ধুগণ বর্তমানে আমরা একটা বিষয়ে লক্ষ্য করে আসছি সেটা হলো এই সহি আকিদার কথা বলেন মাসা আল্লাহ মানহাইজ সহিদাও সহি তিনি মনে করছেন যে আকিদা সহি হওয়ার কারণে আমি তো জান্নাত মানে অবস্থা এমন যে যে কোনো একজন আলেমকে দেখলেই মনে হচ্ছে যেন মানে আলিমটির ব্যাপারে তার তথ্য তার চিল্ল যিনি হতে পারে যে জীবনের শুরু থেকেই পঞ্চাশ ষাট বছর এলম অর্জন করতেছে এলম বিতরণ করতেছে এলম দিচ্ছে হয়তো কোনো মাসালা তার কাছে জানা না থাকার কারণে আমরা এই সমস্ত আলেমদেরকে জাহান্ন পৌঁছাই দিচ্ছি কিন্তু ওই সহিদার ভাইকে দেখা যায় যে তিনি হারাম কাজের মধ্যে মিথ্যা সাথে জড়িত রয়েছেন তিনি হারাম যত কাজ আছে সবগুলো কথায় কথায় মিথ্যা বলতেছেন বরং এখন মিথ্যার এত একটা কৌশল মিথ্যা তো এমন যে মোবাইলের কারণে মানুষদেরকে মৃত্যু পাঠানোর জন্য মানে মানুষদেরকে সকল প্রকার আছে সবকিছু এর মধ্যে দিয়েছেন ঠিক কিনা এই ডিভাইস এর মধ্যেই সব একটা ডিভাইস এর মধ্যে আমার বন্ধুক্ষণ সবকিছু একসাথে আল্লাহুল্লা মানে এই শয়তান এর মাধ্যমে কি করে দিয়েছে সার্চ করে দিয়েছে যাতে করে মান্ধারা বড় বিপদের মধ্যে পড়ে যায় আর শয়তানো আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা সিনেমা নিয়ে ঘুরতেছেন আর আপনি আপনাকে যদি বলতো যে হাদি সাহেব সহি আকিদার লোক সহিদার কথা বলো একটা সিনেমা তৈরি করো আপনি কি সিনেমা তৈরি করতেন প্রশ্নে আসেন আপনি বলতে নাও কি সিনেমা এত ঢাহা মিথ্যা কথা কিভাবে বলবো এটা একেবারেই আমাদের কাছে তুচ্ছ বিষয় পরিণত হয়ে গিয়েছে মানে মিথ্যা বলাটা এত তুচ্ছ বিষয়ে পরিণত হয়ে গিয়েছে সবাই এর সাথে ইনভলভ হয়ে যাচ্ছে আলি মৌলামা বলেন সাধারণ মানুষ বলেন সবাই আমার বন্ধুখন আমরা কোথায় ফরহেজ করতে পারলাম কোথায় পরেজ করতে পারলাম আমাদের আমলের মধ্যে বিচ্ছুতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে শুধু সহি শুধু সহিহাজের কথাই বলছি আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নেই আমাদের আমল এর কোন খবর নেই ফরজাল সালাম কিরানোর উপরে দূর দিয়ে সহিদার বাইরে বের চলে আসেন ঠিক কিনা না হজমিল মানে আপনাকে কি সহিদার মধ্যে কথা বলে দিয়েছে মাধ্যমে নফল আমলের মাধ্যমে আমার ইবাদত করতেই থাকবে করতেই থাকবে নফল ইবাদত করার মাধ্যমে যত বেশি আমার নৈকট্য লাভ করবে নৈকট্য লাভ করতে করতে এমন এক পর্যায়ে উত্তীর্ণ হয়ে যাবে এমন এক মানে চলে আসবে হাত তাহ হে বাহু আমি তাকে ভালোবাসবো আমার ভালোবাসা সে পেয়ে যাবে আমি তাকে ভালোবাসবো দেখা গেল যে শ্রী আকিতার কথা বলছেন মাসা আল্লাহ শ্রী আকিতার বাইজকে দেখা যাচ্ছে খুব দ্রুত নামাজ সালাম ফিরানো তিনি মসজিদ থেকে বের হয়ে যান নো খবরই নেই আমলের কোনো আমল আস্তে আস্তে আমাদের মধ্যে আমলটা মানে আমলের দিকটা ভাবে চলে যাচ্ছে যে মানে আমরা মনে করতেছি যে শুধু সেই আকিদা দিয়ে আমি পার হয়ে যাব আমার আবার আমল কি আমার তো আকিদারি কাজ আমার বন্ধুগণ এই কাজ নয় সালাবদের আমল এটি ছিল না শেখুল ইসলাম তোমার রহমতুল্লাহ সম্পর্কে তার ছাত্র এমন কাইম রহমতুল্লাহ বন্যা করেন তিনি বলেন শেখুল ইসলাম রহমতুল্লাহ রায়কে বহুবার বলতে শুনেছি সকাল বেলার নাস্তা হয়ে যায় সকাল বেলার জিকির গুলোর মাধ্যম অথচ আপনি দেখবেন যে সকাল বেলার আজকারের সাথে আমাদের অনেকের সাথে কোন সম্পর্কই নেই অনেকে কোন সম্পর্কই নেই আমলের কথা নেই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 আমরা যা হাকিদার কথা বলতেছি আমরাও এখন একটা কুয়েশার মধ্যে আমার বন্ধুগণ এ ধরনের গোল পাকানোর কোনো সুযোগ নেই খেয়াল রাখতে হবে আপনাকে নবীলামের হাদিস দ্বারা যদি ছোট্ট একটা বিষয়ে সাব্যস্ত হয় সেটাকে সুন্না হিসেবে গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার নবী সাল্লাহ ইসলাম করেছেন এমন একটা ক্ষুদ্র কাজ যদিও হয় একেবারে সবচেয়ে ক্ষুদ্র কাজ নবী সাল্লাহামের আমলে যে ক্ষুদ্র কাজটি মানে সবাবাহ কারণে নবী সাল্লাহ করেছেন সেটা হচ্ছে নবী সালের সামনে সালাইম রহা একদিন ঘোষ এবং কদু কদু তো বুঝেন লাউ নবী সামনে উমের সালাইম রাজি আল্লাহা একদিন কদু এবং ঘোষ রান্না করে নিয়ে আসছেন উমের সালাইম রাজি আল্লাহ তালা মালিক মন্না করেন স্তাদিস বলেন নবীলকে দেখলাম নবীল ইসলাম কদুগুলো কদূগুলো খোসটা তখন আর খানবী সাল্লামাম কদুটাকে পছন্দ করেছেন যদি নবী সালী সাল্লাম কদুকে পছন্দ করে খেয়েছেন এই পছন্দের কারণে উন্নতের কোনো ব্যক্তি যদি সেটাকে পছন্দ করে নবী সালী নবী সাল অনুসরণ করার কারণে সে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 সেটা কোনো সলফেস আলহিন নবী সাল্লাহ সাল্লামের পরবর্তী সময় সাহাবাই কালাম সাহাবিদ সাহাবাই কালামের পরবর্তী সময় তাবের ইন তাবিদের পরবর্তী সময় তাবে তাবিহীদ এই তিনটি যুগে যারা নবী সাল্লা সো সুন অনুসরণ করেছেন নবী সাল্লাহ সুন্না অনুযায়ী আমল করেছেন তাদের যে আমলের যে পদ্ধতি ছিল তাদের যে দাওয়াতের পদ্ধতি ছিল এই পদ্ধতি থেকেই মূলত মান হাজ বলা হয় তাকে এবং এই মানহাজ আমাদেরকে সলফেস আলিহিনের মান হাজটা আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা যখনই দাওয়াতি কাজ করব। যখনই দাওয়াতের কাজ আমরা নিজেদেরকে ইনভলভ করব তখন যেন সলফেস আলিহিনের মানহাজ অনুযায়ী আমরা দাওয়াত দিতে পারি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে সম্মাইত আদরিন আমাদের মেহমান সম্মৃত মেহমানগণ এসে গিয়েছেন আপনারা জানেন দেশবরণ্য ওলামায় কালাম আমাদের ইসলামকে স্কলার ফজিরাতুল শেখ দত্তর মোহাম্মদুল ইহি এসে গেছেন আমাদের ফজিরাতুল উস্তাদ দপ্তর আব্বকর মোহাম্মদ জাকারিয়া হফিজ তিনি এসেছেন তো আপনারা ইনশাআল্লাহ তালা আলেনদের কাছ থেকে শুনবেন ইনশাল্লাহ তালা আশা করি আপনারা উপকৃত হবেন আমি সর্বশেষ যে কথাটুকু বলতে চাই সেটা হচ্ছে এই বন্ধুগণ হেদায়ত এবং বিভ্রান্তির মাঝামাঝি আমাদের মান হাজু আজকে এরকম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা লক্ষ্য করে আসতেছি তাদেরকে দেখতেছি তারা এখন আলেমদের সমালোচনা তারা ছিদ্র বের করার জন্য চেষ্টা করেন অমুক আলেমের মান হাইজ ঠিক আছে কিনা অমুক আলেমের মান হাইজ ঠিক আছে কিনা আমার তো বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে অমুক আলেম সম্পর্কে কি বলেন অমুক আলেম সম্পর্কে কি বলেন আমি বলি তাদেরকে আপনারা আলেমদের পিছনে লাগলেন কেন এটা তো আপনি দিনের অনেক কিছু জেনে যেতেন কোরআন এবং হাদিস থেকে অনেক কিছু জানার সুযোগ হয়ে যেত দুর্ভাগ্যের হচ্ছে আমরা উল্টা কাজের দিকে এগিয়ে যাচ্ছি ফলে দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন ভাই বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যে হ্যাঁ অমুক ঘরানা আলেম তার মানে বক্তব্য শোনা যাবে কিনা অমুক আলেম এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন তার কথা শোনা যাবে কিনা আমি বলি আমাদের কাছে মানদণ্ড স্পষ্ট আমাদের কাছে মানদণ্ড স্পষ্ট আমাদের কাছে কোরআন নবী সাল্লাহ সুন্না সলফল ফাহান স্বল্পে শালিহীনের যে বুঝ রয়েছে এরই ভিত্তিতে আমরা কোরআন এবং সুন্নাকে বিচার করব। এবং এই মানহাই অনুযায়ী মূলত আমরা আমাদের কাজগুলো গ্রহণ করব। আমাদের আমল হোক আমাদের ইবাদত হোক আমাদের যাই হোক না কেন আমাদের দাওয়াত হোক আমাদের মানে ইসলামের কাজগুলো হোক সবটাই মূলত আমরা স্বল্পে শালিহীনের তরিকা অনুযায়ী দেখানো পন্থা অনুযায়ী অনুষ্ঠিত যে পথ পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা করব। সুতরাং ক্ষেত্রে কেন আমরা আলেমদের পিছনে গিয়ে আবার যে অমুক আলেন কি অমুক আলেন কি এর পিছনে কেন যাব। যাওয়ার তো প্রয়োজন নেই কারণ কোনো আলিমের অন্ধ অনুসরণ আমাদের এই মানহাজের মধ্যে আছে কিনা আপনার কি মনে করেন আপনাকে আমার অন্ধ অনুসরণ করবেন আপনাকে অন্ধ অনুসরণ করবেন আপনাকে অন্ধ অনুসরণ করেন অন্ধ হয় নাই অন্ধ অনুসরণের কাছ থেকে বেরিয়ে আসেই তো আপনি সই আকিদার কথা বলতেছেন অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে আসার কারণেই তো আপনি কোরআন এবং হাদিসের কথা বলতেছেন অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে এসে যদি আবার অন্ধ অনুসরণের মধ্যে পরে যান তাহলে তো আপনি অন্ধ অনুশীলন থেকে বাঁচতে পারলেন আল্লাহ রবুল্লা আলমকে সত্যিকার ভয় করতে পারো সত্যিকার তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমের তাকুয়া আনতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদের হাতে একটা জিনিস ধরে দেবেন একটা জিনিস তুলে দেবেন সেটা হচ্ছে আল্লাহ তালা তোমাদেরকে ফোরকান দিয়ে দেবেন আমার বন্ধুগণ আপনি তখন এই ফোরকান পেয়েছেন কিনা প্রমাণ হবে যখন আপনি এই ফোরকান দিয়ে কোনটা হ্রদ কোনটা বাতেল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা দিন কোনটা রাত্রি কোনটা সুন্দর কোনটা বেদাৎ কোনটা শির কোনটা তহিদ এই পার্থক্য যদি করতে পারেন তাহলে আপনি ফোরকান পেয়েছেন এটা আপনার সাব্যস্ত হবে যে আপনি ফোরকান পেয়েছেন কিন্তু এই ফোরকানের মধ্যে আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেটা সেটা হলো এই যে আমরা ফোরকান পাওয়ার আগে আমরা অন্যদিকে চলে যাচ্ছি সেটা হলো তাফ্রিকের দিকে চলে যাচ্ছি আমরা আলেমদের পিছনে লেগে দিয়ে আলেমদের পিছনে আলেমদেরকে লাগিয়ে দেওয়ার এই কাজের মধ্যে নিজেদেরকে ব্যস্ত করার চেষ্টা করছি আমি অত্যন্ত বিনয়ের সাথে সহিব দুটি গ্রস মিস্টেক দুটি বড় ধরনের ভুল আমি লক্ষ্য করতেছি একটু হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের মনে করেছেন যেহেতু সেই আকিলা গ্রহণ করেছি আর ইবাদতে আমার আমার দরকার কি আমি তো আমি জানা ইবাদতের বিষয় এটা বড় গ্রস মিস্টেক আমি লোক করতেছি আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো যে আলেমদের মাঝে বিভিন্ন ধরনের তা ফ্রিক করার জন্য আপনাকে ফোরকান দেওয়া হবে তা ফ্রিক দেওয়া হবে না আপনি ভুল ব্যাখ্যায় চলে গেছেন আল্লাহ তালা পার্ক দেবেন তার দিবেন এটা বলেন নাই এই ব্যাখ্যার মধ্যে আমি বলেছি আবু হিল আল্লাহকারী রহমতুল্লাহ তিনি বলেছেন ফোরকান শব্দটা মূলত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য ব্যবহার করা হয় মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ব্যবহার করা হয় থাকে। তাই মানুষের মধ্যে যাতে আমরা বিভেদ তৈরি না করে আমরা সত্যিকার হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার সেই জ্ঞান অর্জন করতে পারি সেই আলো লাভ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহবুল্লাহিন আমাদের সবাইকে কবলে মঞ্জুর করুন আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে আপনারা অনেকক্ষণ পর্যন্ত বসেছেন আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করার জন্য তৌফিক দান করুন